যদি গড় না হইত তবে কি হইত গড় হইল শ্রীমন্মাপড় অতি শুভ জন্মতিথি উপলক্ষ করেছি এবং আজ আজকে জগন্নাথ মিশ্র মহোৎসব উৎসব এই শব্দের অর্থ হচ্ছে আনন্দ আমরা কখনো যে রকম উৎসব আছে মধ্যে সবাই দুঃখিত থাকে আনন্দ মহোৎসব হবে সেভাবে আমরা ঘোষণা দুঃখে কখনো কথাও শুনিনি মাহা থেকে কি বিষয় হচ্ছে যে গড় হচ্ছিল গড় ভগবান চলে আসে যখন যখন জন্ম হয় বিশেষ করে যখন তখন সবাই কম্পকে আত্মীয় স্বজন পরিবেশ আনন্দিত কিন্তু গড় ভগবানের আবিভাবের সাথে সমস্ত জগত নিবাসীদের আনন্দ হল একজন ছা ভক্তি নাথ ঠাকুর কি প্রভু এই কলিযুগে অভিভূত হলেন হচ্ছেন তো যুগ। সব চাইতে নিকৃষ্ট যুগ অধর্ম প্রচুর হয় সেটা তো ভগবান এক নাম ত্রিযুগ ত্রিযুগ মানে শুধুমাত্র চিন যুগে অর্থাৎ সপ্ত চৈতূ তিনি বলেছিলেন ভগবদ্গীতায় খুবই প্রসিদ্ধ কথা পুরায় সাধুনা বিশৃতা ধর্ম সংস্থা সম্ভবী যুগে ভগবান কৃষ্ণ যখন স্বয়ং ভগবান কৃষ্ণ রূপে এসেছিলেন তারপর যুগ অন্ত বলেছেন অর্জুনকে যে সাধুজন সাধুজনদের পরিত্রাণ করার জন্যে দুষ্কুচির জন্য বিনাশ করার জন্য এবং ধর্ম পুনর স্থাপন করার জন্যে আমি যুগেই যুগে আসি আবি আবির্ভাব কর তো কলি যুগে আসেন তো কলি যুগ সাধু জন্তু প্রায় নেই তো ভগবান কে কে সাধু উদ্ধার করবে যদি যদি কোনো সাধু থাকে না তো কার উদ্ধার করবেন ভগবান অবিনাশে আছে দুষ্কৃত ভগবান যদি কলিযুগে সকল দুষ্কৃতি সং যুগে লোক তাদের বৃত্তি এই থাকে। যে ভগবান ধর্ম পুনঃস্থাপন করলেও তার মধ্যে বিপরীত করে সেজন্য ভগবানের এক নাম আছে ত্রিযুগ এই নামে খুবই গভীর অর্থ আছে যে ভগবান প্রকট হন সেইভাবে এই যুগে না এই যুগে ভগবান সাক্ষাৎ রূপে आस्तेन। মহাপ্রভু গোপন রূপে এসেছে গুপ্ত রূপে তবু মহাপ্রভুর অনেক ইমিটেশন আছে কৃত্রিম রূপান অনেক আছে গৌরচন্দ্র সোনা মত কিন্তু সেই প্রকৃত সোনারূপ ছেড়ে অনেকেই এই সকল প্লাস্টিক ভগবানের পেছনে ধাবিত না রাম রূপে না স্বয়ং ভগবান শ্যামসুন্দর রূপে আসেনি এই কলি যুগে ছব দেবে সেই ভগবান তা রূপ হচ্ছেন সেই গৌড় রূপ কিন্তু এই অবতারে তিনি ঘোষণা করেন না যে আমি ভগবান গুপ্ত রূপে এসেছি সেজন্য মহাপ্রভুর ভাবে পরেও অনেকেই বুঝলেন না যে তিনি হচ্ছেন ভগবান অবশ্যই জগন্নাথ মিশ্র যা আমরা আজকে জগন্নাথ মিশ্র পিতা অনেক সাধর অনেচ সেই ভক্ত যে ভক্তরা যারা ভগবানের পিতা মাতা এইভাবে বা চাল্লা ভাবে ভগবানের শৈব করেন তারাও ভগবানের শৈব কিন্তু তারা বুঝে না যে নন্দ এবং দশরার্থ বুঝলেন না যে এই কৃষ্ণ হচ্ছেন ভগবান মনে করছিলেন যে এই হচ্ছে আমাদের অসহায় শিশু তাদের রক্ষা তাদের লালন আমরা যদি না করে তাহলে হবে তো সেই ছেলে মারা যায় তো সৌদামাইবার তার ছেলের মুখে পুরো বিশ্ব বিশ্বের দর্শন করেছেন তবুও মনে করেছেন যে ওই স্বপ্নে মত আমি দেখেছি এই হচ্ছে আমার শিশু শুধু জগন্নাথ মিশ্রেন ভগবান এক বা জগন্নাথ মিশ্র এ স্বপ্নায় এই ব্রাহ্মণ জগন্নাথ মিশ্র এক জগন্নাথ মিশ্র জগন্নাথ মিশ্রকে তিরস জগন্নাথ মিশ্রকে বলেছেন যে আপনি তো বুঝেন না আপনার ছেলে খেয়ে আছে এবং সেই জন্য আপনি প্রত্যেক দিন সেই ছেলেকে তিরস্ক করেন এই ছেলে হচ্ছেন দেবাদি দেবতা হচ্ছেন সকল দেবতা উৎস তিনি সকল ব্রহ্মণ্ডে মূল কারণ এবং আপনি ভ্রন্ত হয়ে মনে করছেন যে এই শিশু হচ্ছে আপনি এই ছুত্র সেটা ঠিক না উত্তরে জগন্নাথ মিশ্র মহোদয় বলেছেন যে নারায়ণ হোক সত্যসিদ্ধ হোক মহান দেবতা হোক কিন্তু আমি বুঝি যে এই হচ্ছে আমার পুত্র এবং পিতা হয়ে আমার কর্তব্বা আছে তাকে সংশোধন করে যদি কিছু ভুল করে ঠিক মতো ব্যবহার করে না ঠিক কথা বলে না তাহলে আমার কর্তব্বা আছে ওকে দন্ড দিতে সে কথা শুনে সেই মহাপুরুষ যে স্বপ্ন যোগে জগন্নাথ মিশ্রের খুবই সন্তুষ্ট হয় না তো এইভাবে জগন্নাথ মিশ্র বুঝলেন না এবং জনসাধারণও বুঝলেন যে এই হচ্ছে ভগবান আচার্য এবং তাদের সহ ধার্মিনী সীতা দেবী থেকে বুঝলেন এই হচ্ছেন ভগবান সীতা দেবী সমাচার পেয়ে যে চাচি মাতা তৃতীয় জীবিত পুত্র হচ্ছে তো এই আনন্দের প্রসূতি গৃহে গিয়ে সেই নবজাত শিশুর দর্শন করে মনে করেছেন যে এই শিশুর শরীরে সব শাস্ত্র শুভ লক্ষণ আছে সেজন্য কোন সাধারণ ছেলে না এই শিশু হচ্ছেন গোকুল শান কিন্তু সেই শ্যাম এবং এই শিশুর মধ্যে শুধুমাত্র এই পার্থক্য আছে যে এই শিশু শ্যাম হচ্ছেন না এই শিশু হচ্ছেন গড় গড় এখান থেকে গড় তো এইভাবে কিছু লোকজন মহাপ্রভুর কিছু অন্তরঙ্গা ভক্ত বুঝাচ্ছেন যেই গড় সেই খ্রিস্ট সেই জগানা। এবং আরো অনেক অন্তরঙ্গ বুঝলেন না জগন্নাথ মিশ্রের তো এই হলো মহাপ্রভুর লীলা যে প্রথমে মহাপ্রভুর লীলায় প্রথম ভাগে মহাপ্রভুর নিজে ভক্তরা ও অনেকে বুঝলেন না যে এই হচ্ছে এই গড় এই মানে জগন্নাথ মিশ্রের পুত্র বিষম্বা মিশ্র তো অনেকেই মহাপ্রভুর নিজে ভক্তরা ও অনেকেই বুঝলেন না যে এই নিমায় পণ্ডিত চোদ্দ বয়স থেকে ছিল সেজন্য সেই পন্ডিত পদবিতে বিভূষিত ছিল তো এই নিমায় পণ্ডিত হচ্ছেন এই খুবই দম্ভিক পণ্ডিত এবং থাক ভক্তরা স্বাভাবিক ভাবে নেমায় রূপে নেমায় নামে এবং নেমায় বিহারে আকৃষ্ট ছিল নেমায় বিহার আমার একবার শুনি ওই নাম নদীয়া বিহারে তার বিহা তো তার আদিরূপ খৃষ্ণ মতো খুব দষ্ঠছে। বিসাম্বা তো মাননিয়া। ব্রাহ্মণ ফণ্ডেতে পুত্র হলেও। অন ব্রাহমণদের সাথে। খুব দুষ্ট করেছে গঙ্গা স্নান করার সময় বেলা না দুপুরে সব ব্রাহ্মণ ওই ঘাটে গঙ্গা গঠে গঙ্গা ঘাটে গিয়ে গঙ্গা পুজো করে এবং গঙ্গা স্নান করে তো করার সময় ঐসব ব্রাহ্মণ যখন জলে মধ্যে ছিলেন তিমাই ওই সকাল ব্রাহ্মণদের কাপড় নিয়ে সব মেক। করে ফেলেছে সেই জন্য অবশ্যই ওই সব ব্রাহ্মণ খুব ভেঙে গেল সেই নেমায় কি করেছে কি এর থেকে কি লাভ বন্ধু একটু দূর থেকে এসেছে হচ্ছে তো সবাই ছোট নেমায় ব্যবহার থেকে সবাই নিমায় কে খুব ভালোবাসে বাল্য লীলা ছিল প্রগণ্ডলীলা ছিল এই মায়া ফোর ধাম গোলক হথে নদী আয় সেই তো এসেছে এসেছেন এখানে এবং জগন্নাথ মিশ্র এবং সকল ভক্তদের আনন্দ বর্ধন করে তিনি এখানে থাকেন তো কৌথবিত্র আছে এই মায়াপ ভূমি কৌথপবিত্র আছে কেউ বলতে পারে মায়াপ্রতা কোথ আছে তো আর ওই জগতের মধ্যে আর সকল দেবস্থান তীর্থস্থান থেকে এই নবদ্বীপ ধামে মাহাত অসীম বেশি আছে কেন কারণ কারণ আছে যে মহাবদন অবস্থা স্বয়ং ভগবান কৃষ্ণের থেকে তিনি আরো উদার আছেন স্বয়ং ভগবান গরূপে এসেছিলেন এই মায়াপ ধামে সেই জন্য এই সকল অনত এই নবদীপ ধামের মধ্যে উপস্থিত আছেন কি জন্য মহাপ্রভুর আরাধনা করার জন্য যে এই ধর্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং এই ধর্মে গুণ জশ, মহিমা অপার আছে কারণ শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহনা রূপানগ জনের জীবন তিনি স্বয়ং এই ধে প্রকট হইলেন অভিভূত হইলেন তো সে ঠিক কথা হবে নাকি আমি সত্য কথা বলছি না ভূ না মিথ্যা কথা নাকি কথা তো ঠিকই আছে আরো বিচার করি তাহলে মনে আরেকটা শ্লোক পড়বে এই শ্লোক চৈতন্যিতামড়ে চাই আমরা পাই যে মহাপ্রভু প্রয়াগ ধামে থাকার সময় যখন প্রয়াগ গেল সেই সময় উপস্থিত ছিলেন এবং নাম ছিল। রঘুপতি উপাধ্যায় এবং সেই রঘুপতি উপাধ্যায় মহাপ্রভু কে এই শ্লোক পরিবেশন করেছে যা মহাপ্রভু খুবই ছন্দরে যে শুচিমে শুচি ইতরে শুচিম ভারতম ভাভীত আহমেহ নন্দম বন্দে যদে ফর ব্রম তো রঘুপতি উপাধ্যায় মহাপ্রভুকে বলেছেন যে কেউ কেউ স্মৃতি শ্রুতি এবং মহাভারতের মধ্যে দেবতাগণ এবং ভগবান স্বয়ং যাদের বর্ণনা রয়েছে এই সকল শাস্ত্রের মধ্যে তো কেউ সেসব দেবতা এবং ভগবান আরাধনা করে কিন্তু আমি নন্দ মহারাজ আরাধনা করি আমি কৃষ্ণকে আরাধনা না। আমি নন্দ মহারাজ আরাধনা কর কেন কারণ এ শালিন্দে পরম ব্রহ্ম পরম ব্রহ্ম পরম সত্য দেবাদি দেব স্বয়ং ভগবান সে খেলা করে যে আমি যদি ভগবান স্বয়াম মনে করেন যে আমার থেকে নন্দ মহারাজ বড় আছে তো আমরাও সেভাবে গ্রহণ করে সেজন্য আমরা নন্দ মহারাজে আদানা করে তো ঠিক সেইভাবে এই আছে। মায়াপনাথ মিশ্রের ধনাথ মিশ্র আনন্দ বর্দন করে জন্য স্বয়ং ভগবান কৃষ্ণ গ রূপে এখানে এসেছে সেজন্য अवसर गौरचंद्र गौर सुंदर गौरा गौरहरि आराधना महाप्रभुर भक्त गणना भगवते और एक विचार आ सम्पर् যে ভগবতে একাদশ একাদশ স্কন্দে ভগবান তার অতি প্রিয় ভক্ত উদ্ধবকে তা অর্থাৎ কৃষ্ণের অর্জন বিধি বর্ণনা করেছে তো কি মানে কৃষ্ণ ভগবান উদ্ধবকে বলেছেন যে আমি হচ্ছি স্বয়ং ভগবান এবং আমাকে পুজো করলে সকল জীব পরম কাল তো কিভাবে শ্রী কৃষ্ণে অর্চন করা হয় তো ভগবান কৃষ্ণ স্বয়ং উদপে সেই বিধি বলেছে তো কি করা হয় অর্চন বিধিতে তো পূজা সামগ্রী সংগ্রহ সংগ্রহ করা হয় মন্ত্র উচ্চারণ করা হয় এবং অনেক প্রকার সুস্বাদু আইটেম ভগবানকে অর্পিত করা হয় কিন্তু এই বিশাল বর্ণের সাথে ভগবান কৃষ্ণ যে মাত পূজা বাদিকা যে আমা পূজা করা থেকে কৃষ্ণের পুজো করে থাকে কৃষ্ণের স্বয়ং বলছেন যে আমা ভক্তদের পূজা করা তার অধিক গুণ আছে তো আমরা যদি সম্পূর্ণ ভাবে কৃষ্ণকে সন্তুষ্ট করতে চাই তাহলে তাদের ভক্তদের পুজোর সহ করতে হবে তাদের সন্তুষ্ট করতে হবে এবং ভগবানের ভক্ত ভাবে সন্তুষ্ট হবে আমরা যদি কৃষ্ণের সেবা করি তাহলে কৃষ্ণের ভক্তরা সন্তুষ্ট হবে এবং আমরা যদি ভক্তরা সেবা করবেন ভক্তদের সেবা করি তাহলে কৃষ্ণ সন্তুষ্ট হবে তো কমঠে করব কৃষ্ণের সে কৃষ্ণ সেবা না কৃষ্ণের ভক্তদের সেবা ভক্তদের সেবা কৃষ্ণ সেবা ছেড়ে নাকি করত সেবা করেনা তাহলে কৃষ্ণ সন্তুষ্ট হবে না এবং আমরা যদি শুধু ভক্ত দেয় সেবা করি কিন্তু কৃষ্ণের সেবা করে না তো কৃষ্ণ সন্তুষ্ট হবে না তো কৃষ্ণ কৃষ্ণ ভক্তদের সেই বা করা বিনে তো কৃষ্ণ সেই তো হয় না কারণ কৃষ্ণ এখানে থাকে না কৃষ্ণ সদাইবা তাদের সকল ভক্তদের সাথে থাকে এবং ভক্তরা সদাইবা কৃষ্ণের চরণে থাকেন সেই জন্য আমরা বলি প্রভুপাত এই শব্দের অর্থ হচ্ছেন যে ভূপাত কৃষ্ণ ভক্তদের সেবা উভয় করা দরকার তো এই ধাম। এই পুরো ধাম পুরো ধর মহাপ্রবুর যে অভিন্ন আছে মহাপ্রভু স্বয়ং এই ধামে পূজা করেন কারণ এইটা হচ্ছে ভক্ত দেয়া প্রদঙ্কিত ধাম বৃন্দাবন বৃন্দাবনে কীর্তি আছে কেন কারণ বৃন্দাবন ধর এবং এই ধূজে কারণ মহাপ্রভুর পদঙ্কিত এবং মহাপ্রভুর সকল ভক্তদের চরণ দিয়ে অঙ্কিত হচ্ছে তো এখনো যাদের ভাগ্য আছে তারা মহাপ্রভুর লীলা দেখতে পায় যে লীলা করে গৌরাই এখানে আমি শুনেছি যে কখনো কখনো মধ্যরাত্রের ছিল ভক্তি শ্রী রাম ঠাকুর তো ভক্তি এবং খুব উচ্চ স্বরে সবাই খেয়ে বলেছে উঠো উঠো দেখছিস না মহাপ্রভু এবং সখ ভক্তরা কি করে খির করছে সব শিষ্য উঠে দেখারা চার আর ঠাকুর তিনি এবং বিশেষ করে মায়াপ ধুর জন্মভূমি ভক্তিরাথ ঠাকুরের অন্বেষণ করা আগে অনুসন্ধান করা আগে এবং এই প্রকৃত ধর মহাপ্রভুর স্থান। আগে অধিকাংশ লোকেরা মনে করেছেন যে মহাপ্রভুর জন্মভূমি হচ্ছে আধুনিক নবদ্বীপ শহরের মধ্যে তো ভক্তিনাথ ঠাকুর হচ্ছেন গৌর নিজজন তিনি মহাপ্রভুর নিজ পশন এবং তিনি দ্বারা গেছে। যে মহাপ্রভুর হচ্ছে নবদ্বীপে অপারে এই মায়াপ ধান তো যারা এই পর্যন্ত দাবি করে যে এই নবদ্বীপ শহর আছে মহাপ্রভুর আসল জন্মস্থান তারা মহাপ্রভু লীলা দেখছেন দেখে না তারা মহাপ্রভুর ধাম দেখে না তারা দেখে যে আমাদের সুবিধা আছে খুব সহজ ভাবে টাকা পয়সা কামানোর জন্য তাদের প্রাকৃতিক দৃষ্টি আছে কিন্তু প্রাকৃতিক দৃষ্টিতে আমরা কখনোই ভগবানকে দেখতে পাইনি যেমন ভগবান কৃষ্ণে এই পৃথিবীতে নীলবিলাস করার সময়ে অধিকাংশ লোকেরা যারা ভগবান কৃষ্ণ দর্শন পেয়েছেন তো ভগবান কৃষ্ণের দর্শন পাইনি কৃষ্ণের দর্শন কিন্তু তাদের মনোবৃত্তি কি ছিল তাদের মত কি ছিল এটা হচ্ছে কৃষ্ণ শেখে সে আমার শত্রু আছে ওকে আমি মেরাই ফেলব এই হচ্ছে তো বৈশপুত্র ছিল एक भाव की क्षत्रिया मनुष्य, तो तो ए भावे अधार्मिका शुक्र दारा कृष्ण रूप देखे कि प्राणे द्वारा ना हृदय भक्ति भावना द्वारा कृष्ण के देखें ना तो कृष्ण के देखी যে আমি আমরা যদি মনে করি যে মহাপ্রভু হচ্ছেন হলেন বেঙ্গালী ফগল ছিল এবং আ ধার্মিক ছিল কারণ তার নববিবাহিত বৌ এবং তার অসহায় মাথা ছিল এই যে কি রকম ধর্ম তো যারা এই মনে মনে করে তো অপরাধী হয় এবং এইভাবে তারা কখনোই মহাপ্রভুর itisyo স্থিতি যদি ব্রহ্মফনশীপ্য purna yaiha bhagavan চৈশ্বর্য পূর্ণ ভগবান স্বয়ম jagati চেতন্যা জগতি ফরতম মহাপমুখে বিষম্বা মিশ্র ব্রহ্ম যা বর্ণনা আছে উপনিষদ শাস্ত্র সেটা হচ্ছে মহাপ পরমাত্র যে সকল হৃদয়ের মধ্যে সকল জীবদের হৃদয়ের মধ্যে অবস্থান করেন সেটা হচ্ছেন মহাপূর্ণ ভগবান সকল দেবতা দ্বারা আরাধিত সকল ব্রহ্মণ্ডের মূল কারণ সেই ভগবান হচ্ছেন মহাপ্রভু সেই মহাপ্রভু হচ্ছেন ভগবান তার থেকে বড় তো তো এই হচ্ছেন মহাপ্রেমাঞ্জনা ছুরিত ভক্তি বেলোচনে সন্ধ্যা সদাই রহিদিয়ে আমাদের চক্ষুর দিব্য প্রেম অঞ্চলের দ্বারা যদি নেপিত হয় তাহলে আমরা সেই ভাগ পাব যাতে আমরা সদাইবা হৃদয়ের মধ্যে এবং কখনো কখনো মহাপ্রভুর বিশেষ কৃপায় সেই ভগবান মহাপ্রভুর দর্শন লাভ করতে পারে তো মহাপ্রভু হচ্ছেন প্রেমাবথা কৃপায় এবং তার সর্বোত্তম স্থিতি আমরা বুঝতে পারি তা কৃপায় এবং তার সকল ভক্তদের কৃপা দ্বারা আমরা যা এনে আসেছে পরিবেশন কর জন্য তো সেই প্রেম ভাবনায় আমরা মহাপ্রভুর মত উন্মত্ত হত্যা তো এই গড়িয়া বৈষ্ণব ধর্মের ফাগল হত্যান চৈতন্য মহাপ্রভু এই পাগল ছিলেন এবং আমাদের লক্ষ্য আছে তাদের মত ফাগল হতে। কিন্তু সেই পাগলতে কি সেই পাগলতে সেটা ভাগ হওয়া সেইটা আমাদের লক্ষ্য সেটা বাস্তব ফ্রেম হবে না সেজন্য মহাপ্রভুর অনুসরণ করতে হবে অনুসরণ কিভাবে করা হয় মহাপ্রভুর মুখ্য সকল ভক্তি নিয়ম যা আছে সেই সকল পালন করে থেকে এবং মহাপ্রভুর ভক্তদের কৃপা পেয়ে আমরা মহাপ্রভুর মত জগন্নাথ মিশ্র এবং এই নদীয় আয় সেই নন্দা বাবা ফিরে এসেছেন জগন্নাথ মিশ্র রূপে আজকে তাদের বিশেষ আনন্দের মহোৎসব আমরা উদযাপন করি তো এই উপলক্ষে আমরা মহাপ্রভুর এবং মহাপ্রভুর সকল ফাস স্মরণ করি এবং স্মরণ করি যাতে আমরা আমাদের ধামে বাইরে যাওয়ার সময় আমাদের হৃদয়ের মধ্যে শ্রী মহাপ্রভু এবং শ্রী মহাপ্রভু শাস্ত জয় শ্রীমান মহাপ্রভু শ্রীকৃষ্ণ শ্রীচন্দ্র জয় শ্রী জগনাথ মিশ্র হরে কৃষ্ণ